বন্দেহম শ্রীগুশ্রিথর ঘমলামীগু বৈষ্ণবশি সুজাতঘুত্বী তাম সজীব সৈত সাবধুতাই কৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধা পাগণ লিখানিটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রম হরে রম রাম রম হরে হরে আজকেই অদ্বৈত সপ্তমীকে মহোৎসব হবে কারণ এই দিনে এই ধরধামে শ্রী অদ্বৈতাচার্য প্রভু অভিভূত হইলেন ইনিকেই এনি হচ্ছেন বিষ্ণু অবতা এবং সদাশিব অবতা তিনি মহাপ্রভুর আবির্ভাবের আগে মহাপ্রভুর ইচ্ছায় আবিভূত হলেন তাদে আবিভাব হলো লাওয়া না নবগ্রাম যারা আজকাল বাংলাদেশের মধ্যে শ্রীহট্টের মধ্যে আছে তাদের পিতা নাম হলো কুবে সেই খুব সেই তার ছোট বায় এসে তার নাম ছিল মঙ্গল না ক্ষমলা তো সেই অদ্বৈতপ্রভুর ছোট বায় এসে তাদের পিতা মাতা সঙ্গে শান্তি পরে স্থানান্তরিত হলো এবং পরে অদ্বৈতপ্রভুর অন্য ঘর ছিল এই ধামে ধর এবং সেই স্মরণে শ্রী ভক্তি সিদ্ধান্ত যোগফীট থেকেই শুচাই চাঞ্জামার থেকে একটু অভিযোগ আপনারা সব আপনারা জানেন আপনারা সকলে ধামবাসী আছেন তো আর দৈতপ প্রভুর কৃপায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিনি হচ্ছেন ভগবান তিনি পুরোনা শক্তিমান তিনি সব কিছু করতে পারেন কিন্তু তার মনোভাবনা হচ্ছে যে আমি কৃষ্ণের দাস চৈতন্য দাস মহাপ্রভু দাস সেই জন্য তিনি নিজের সম্বন্ধে অখম মনে স্বয়ং কৃষ্ণের অবিরভাবে প্রার্থনা করেন তিনি যুগে লোকের স্থিতি এত নিকৃষ্ট আছে যে স্বয়ং ভগবান ছাড়া তাদের উদ্ধার করা সম্ভব হবে না কৃষ্ণের কোন অবতার তো সক্ষম হবে না স্বয়ং কৃষ্ণের আসতে হবে তো যাতে স্বয়ং ভগবান কৃষ্ণ আদিতীয় নন্দ আত্ম রসিকর শেখর যাতে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধর ধামে আবির্ভূত হইবেন সেই জন্য সে দ্বৈত আচার্য শান্তি পরে থাকা নিকটে আছে বিশেষ করে শালগ্রাম পুজো করে চলছি এবং গঙ্গা জল দিয়ে এবং হুঙ্ করেন খুব জড়ে প্রার্থনা করেন যাতে স্বয়ং ভগবান কৃষ্ণা এই ধরাধাম আসবেন সকল ফথিত উদাহরণ তো মহাপ্রভুর সাথে অবশ্যই নিত্যানজেন্দ্র নন্দন যেই শচী সুতা হইল সেই বলরাম হইল নিথায় তো কৃষ্ণ বলরাম এসেছেন তো তা দে আবিরভাবে কারণ ছিল কারণ আছে মহাপ্রভু শ্রীকৃষ্ণের নিজের ইচ্ছা শিরাধার সুখ অনুভব খর জন্যে এবং প্রচার অর্থে শ্রীকৃষ্ণা চৈতন্য গড়ূপে আসছিল কিন্তু তার বিশেষ কারণ ছিল প্রভুর প্রার্থনা তো অনেক লীলা আছে অদৈতাচার প্রভুর যার বর্ণনা আছে চৈতন্য ভগবতে চৈতন্য আরো কয়েকটা গ্রন্থ আছে অদ্বৈত প্রভুর সম্বন্ধে অদ্বৈত মঙ্গল অদ্বৈত প্রকাশ কিন্তু আমাদের আচার্যরা সেই দুটি গ্রন্থ অনুমোদন করে না কারণ সেই দুটি গ্রন্থ মধ্যে অনেক কিছু অপসিদ্ধ রয়েছে তো যা আছে চৈতন্য চরিত্র অমৃত চৈতন্য ভাগবত চৈতন্য চরিত্র মহাবাক্যে আমরা মানে প্রমার পাঁচ মিনিট কত সময় হবে প্রমার পাঁচ আমাদের কয়েকটা যুগ তো আদৈতাচার্য প্রভুর গুণ গুণাবলী অসংখ্য সব দিব্য চিনময় আজকে বিশেষ করে অদ্বৈতপ্রভুর স্মরণ করতে হবে স্তুতি করতে হবে আমরা প্রতিদিন অদৈত প্রভুর স্মরণ এবং স্তুতি করে এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অরাধ শিবাসি গৌর ভক্তবৃন্দ পঞ্চত পঞ্চত কৃষ্ণ ভক্ত রূপস্বরূপকম ভক্তার হচ্ছে শ্রী অভু ভক্ত ভক্ত নমি ভক্ত শক্তি তো ভক্ত অবতার হচ্ছেন প্রভু এবং তা চরণে আমরা আত্মসমাপন করে হরে কৃষ্ণ তার বর্ণ আছে যে অদ্চার্য সকল মধ্যে কিছু ভক্ত ছিল এবং কিছু অভক্ত ছিল কেন দৈব মানে দৈব কি বলে মানে দৈব হচ্ছে ভগবানের ইচ্ছা শীত হচ্ছে জীব দে তো আমরা সকলেই ভগবানের পুত্র কেও ভগবানের সাক্ষাৎ পুত্র হয় কেও ব্রহ্ম দিয়ে এ থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের সাক্ষাৎ সন্নিহ আমরা করতে চৈতন্য মহাপ্রভুকে সবাই তো চেনে না যে এনে হচ্ছেন ভগবান এই রামচন্দ্রপুরী তা বর্ণনা আছে চৈতন্যাম মহাপ্রভু কাছে এসেই তো শুধু অপরাধ করেছে পুরীতে উপস্থিত সকল ভক্তরা বুঝতে পারলেন যে চৈতন্য মহাব হচ্ছেন ভগবান কিন্তু রামচন্দ্র পুরী অত উন্নত পেয়েও। স্বীকার করতে চাইলেন না যে হচ্ছেন ভগবান অল্প স্বতন্ত্রতা অপব্যবহার করার ফলে भक्त होए जाए हरे कृष्णा जब পরাধ হতে পারে তো সেই অবস্থায় এই তো অপরাধ মানে না সেই বর্ণনা ভগবতে যে মহাপ্রভুর কীর্তন করার সময় শিব সঙ্গনে অনেক ঠেলা থালি ছিল ভক্তদের মধ্যে যা উচিত ছিল না কিন্তু প্রেম এই প্রেম ভাব সেটা হয়ে গেল কিন্তু সেটা কোনো অপরাধ ছিল না অপরাধে অপরাধে মূল হচ্ছে দ্বেষ ভাব যদি দ্বেষ না করে এমনি কিছু করে যা করা উচিত না সেটা আসল অপরাধ হয় না খুব অল্প অপরাধ উদ্দেশ্য উদ্দেশ্য অন্য কিছু চিন্তা করছিলাম কেউ দুঃখ পেয়ে যায় বা আমি বলে আমি কার বাজ শুনলাম শুনলাম মনটা খুব দুঃখ মনে কিন্তু একটা আর বিছা আছে যে অপরাধ না করা হয় কিন্তু সাথে আমাদের বিচার স্পষ্ট হওয়ার উচিত যদি একজন বৈষ্ণব অবৈষ্ণবদের মতো বারবার ব্যবহার করেন তো আমাদের বুঝতে হবে যে সেই বৈষ্ণব তো ফরম বৈষ্ণব হচ্ছেন না যেমন আমাদের যারা সকল অনদের থেকেই সমান ছিল কিন্তু পরে দৈব যোগে যেকোনো কারণে তারা পতন হয়ে গেল তো যারা পথিত হয়ে গেল তো তাদের অত সমান দেওয়া যাতে তারা পরম বয়সা শেখ উচিত না যারা আগেই খুব সমান ছিল। কিন্তু পরে পথিত হয়ে গেল তো আগের মতো সেই রকম সম্মান দেওয়া উচিত না আমরা ওই ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য যদি সেটা বলে যে এই তো এই বৈষ্ণবের স্থিতি এই কন ঠিক হচ্ছে না সে অপরাধ হবে না সেটা বলা উচিত হম এক্সাম্পল অপমান করা এবং আর একটা গুরু অবজ্ঞ হচ্ছে ওই ঠিক মত গুরুদের আদেশ গুলো পালন না সেটা অপরাধ হেমন্তব্য আছে যে আমরা খুব হয় যাতে আমাদের মধ্যে কোন অপরাধ না হয় কিন্তু সেটাও দেখতে হবে যে আমরা কি ঠিক মতো শিলপ্রবাদ এবং সকল আদেশগুলো পালন করে সেটাও দেখতে হবে যেমন শিলপ্রবাদ বারবার আমাদের বলেন তো বেলা উঠে মঙ্গলা যেতে এইসব তো কেউ যদি না করে এবং আমরা কিছুই বলতে চাই না যাতে অপমান দেওয়া হয় না সেটা কি ভালো কিছু বলা উচিত না হয়তো ওই সেই ভক্ত তো অপমান লাগবে তবেও আমাদের বলতে হবে তো যাতে অপরাধ না হয় সেই জন্য কোনো শিক্ষা দেওয়া হয় না না অনুশাসন রাখো হয় না সেটা বৈষ্ণব ব্যবহার না কিছু বলতে হবে হরে কৃষ্ণ সেজন্য দ্বৈত আচার্য হচ্ছেন আচার্য কারণ এনি বিছা করেন এবং প্রচা করেন তো কি করা উচিত কি না করা উচিত সেটা আচ্ছা দেয় আচ্ছা কিন্তু শ্রীমন্ত্রী এবং শিবী তো ভগবান জগন্নাথের সমক্ষন ঠাকুরের সামনে বাজে কথা বলা যে কোনো এই বৈষ্ণব দেব বাজে কথা বলা ঠিক না কিন্তু বিশেষ করে ঠাকুরের সামনে অপরাধ হয়ে যায় সব বিধি নিষেধ আছে না ভক্তি সমৃদ্ধ আছে হরে কৃষ্ণ